ত্রয়োদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তান্ত্রিক ভক্ত প্রভৃতি আজ পৌষ শুক্লা চতুর্থী দোসরা জানুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ উনিশে পৌষ বুধবার বারোশো নব্বই শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে বাস করিতেছেন আজকাল রাখা লাটু হরিশ রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন বেলা তিনটা আছে। মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুকে আসিতেছেন তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের বারান্দায় উপবিষ্ট আছেন মনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাঁহাকে কাছে বসিতে বলিলেন বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কহিতে কহিতে তাহাকেও উপদেশ দিবেন শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন ভক্তটি গেরুয়া বসন পড়িয়া আছেন শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তের প্রতি এসব তান্ত্রিক সাধনার অঙ্গ কপালি পাত্রে সুধা পান করা ওই সুধাকে কারণবাড়ি বলে কেমন তান্ত্রিক আজ্ঞা হাঁ শ্রীরকৃষ্ণ এগারো পাত্র না তান্ত্রিক তিন তোলা প্রমাণ সব সাধনের জন্য শ্রীরামকৃষ্ণ আমার সুরা জো নাই তান্ত্রিক আপনার সহজে আনন্দ সে আনন্দ হলে কিছুই চাই না শ্রীরামকৃষ্ণ আবার দেখো আমার জব জপতপ ভালো লাগে না তবে সর্বদা স্মরণ আছে আচ্ছা স্বরচক্র ওটা কি তান্ত্রিক আজ্ঞা ওসব নানা তীর্থে ন্যায় এক এক চক্রে শিব শক্তি চক্ষে দেখা যায় না কাটলে বেরোয় না পদ্মের মৃণাল শিবলিঙ্গ পদ্মকর্ণিকায় জনি রূপে। মণি নিঃশব্দে সমস্ত শুনিতেছেন তাঁর দিকে তাকাইয়া শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞাসা করিতেছেন শ্রীরামকৃষ্ণ তান্ত্রিকের প্রতি আচ্ছা বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয় তান্ত্রিক হয় বিশ্বাস গুরুবাক্যে বিশ্বাস শ্রীরামকৃষ্ণ মনির দিকে ফিরিয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া বিশ্বাস তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ তাহার সহিত কথা কহিতেছেন রাখাল মণি প্রভৃতি ভক্তেরা কাছে আছেন অপরাহ্ন শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতি কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই নিরাকারবাদী সাকারবাদী সকলেই তাঁর দিকে যাচ্ছে জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাঁকে খুঁজছে জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম যোগীরা বলে আত্মা পরমাত্মা ভক্তেরা বলে ভগবান আবার আছে যে নিত্য ঠাকুর নিত্যদাস জয়গোপাল সব পথই সত্য কেমন করে জানব শ্রীরামকৃষ্ণ একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায় তখন সব পথের খবর জানতে পারে যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়াও নামা যায় পাকা সিঁড়ি দিয়াও নামা যায় একটা দড়ি দিয়াও নামা যায় তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে তাকে একবার লাভ হলে সব জানতে পারবে একবার জোশো করে বড়োবাবুর সঙ্গে দেখা করতে হয় আলাপ করতে হয় তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান পুকুর কোম্পানির কাগজ জয়গোপাল কি করে তার কৃপা হয় শ্রীরামকৃষ্ণ কীর্তন সর্বদা করতে হয় বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছ কিন্তু ঘোগ বা আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম চিত্ত চিত্তশুদ্ধি হলে বিষয়াশক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম মহাবায়ুতে লীন যোগ কিসে হয় টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয় একবারে বিষয়াশক্তি ত্যাগ কোনো কামনা বাসনা রাখতে নাই কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকি ভক্তি তুমি ভালোবাসো আর নাই বাসো তবু তোমাকে ভালোবাসি এর নাম অহেতুকি কথাটা এই তাঁকে ভালোবাসা খুব ভালোবাসা হলে দর্শন হয় সতির পতির উপর টান মায়ের সন্তানের উপর টান বিষয়ের বিষয়ের উপর টান এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয় জয়গোপাল বিষয়ী লোক তাই কি শ্রীরামকৃষ্ণ তাঁহারই উপযোগী এসব উপদেশ দিতেছেন